দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি আমি তাদের সবাইকে অভিবাদন জানাই ওয়েলকাম করি এবং আল্লাহ তো সবাই মিলে দোয়া করি আল্লাহ তেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন আল্লাহ তেন এই চেষ্টার কারণে আমাদেরকে যা খায়ের দান করেন আর কালকে আমাদের কঠিন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে সৌরতাহ থেকে আমরা আজকে ইনশাল এই পর্যায়ে আলোচনা করবো সৌরতা বাস নম্বর টু দুই নম্বর আয়াত আমরা আলোচনা করব। এক নম্বর আয়াতে আমরা অনেক আলোচনা করেছি অনেকগুলো এপিসোডে আপনারা এই আলোচনা শুনেছেন আজকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ দুই নম্বর আয়াতের আলোচনা আসুন দেখি আল্লাহ কি বলেন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 আর তোমাদের মালের সঙ্গে মিলিয়ে তাদের মালগুলো খেয়ে ফেলো না নিশ্চয় এটা বড় ধরনের গুনা বড় ধরনের অপরাধের কাজ সম্মানিত ভাই বোনেরা যারা নেই সমাজে এক দুঃখী গ্রুপ সমাজের একটা দুর্বল গ্রুপ উইক একটা গ্রুপ বনারেবল গ্রুপ তাদেরকে আল্লাহ সুভান্টার করার দায়িত্ব নিয়েছেন হবে আর না হবে এই ফসলা দেখেন আল্লাহর কি ফসলা পৃথিবীতে রহমতুল যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল এই নবী এবং রসুল কে রব এই দুনিয়াতে জন্মই দিলেন ইয়তিম হিসেবে ইয়ীম নবী समाजे जर बाबा तरह विभिन्न अत्याचार निर्तन साधारण अर्थे जदि कोचा ना बालिक था तर बाबा मारा गतिम बोला আর রসুল্লাহ আলাই এমন কেউ ছিল না যে তিনি যাকে গিয়ে বলবেন বাবা এই বাপ ডাক্তার আল্লাহ নবী দিতে পারলেন না এই অবস্থা আল্লাহ সুহান কারণ বহু হতে পারে আমি যেটা মনে করি দুনিয়ার অন্য হয়তো মনে করতে পারত। নবী আমাদের কষ্ট কি বুঝবেন আমরা তো এতিম তিনি আমার নবীও তো এতিম ছিলেন আমার নবী যেমন ছিলেন আমিও তেমন আমার দুঃখ করার কিছু নাই এই জন্য আল্লাহর নবী সবার জন্য আদর্শ সবার জন্য রোল মডেল সবার জন্য আইডিয়াল আদর্শ। কারণ তিনি জানেন কি কষ্ট তিনি জানেন কেমন লাগে জানা আছে আর এই বিষয় আল্লাহর নবী যেমন সবসময় এমপেসিস করেছেন আল্লাহ সুবাহ নিজেও এই বিষয়টাকে ইম্পোর্টেন্স দিয়েছেন সমাজের মধ্যে এরকম এক গ্রুপ মানুষ যারা হয়ে যাবে যাদের বাবা থাকবে না জেহাদে গিয়ে যাওয়াটাই মানুষের স্বাভাবিক নিয়ম আর যাদের বাবা চলে যাবে আত্মীয় স্বজনের কি দায়িত্ব হবে সেই সম্পর্কে আল্লাহ সুবাহ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন घर जीम आईम संग्लाम थे संगे भलो व्यवहार करना एक खराब घर घर मध्य बरकत नो खेर नाल आ আল্লাহ নবী কত বড় মর্যাদার কথা বলেছেন আমরা যারা যারা ভরণ পোষণ করাবে যারা লালন পালন করবে তাদের মর্যাদা আল্লাহ নবী কিভাবে বলেছেন এটা আপনাদের মধ্যে বলা দরকার সহি হাদিস সহি হাদিসের মধ্যে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন গার্ডিয়ান যিনি হবেন কাহা তাই দুই আঙ্গুল কি দুই হাতের দুই আঙ্গুল না দুই হাতের দুই আঙ্গুল একটু ফারাক থাকতে পারে এক হাতের দুই আঙ্গুল দেয়ার ইজ ন এবং গার্ডিয়ান্ন মধ্যে এরকম থাকবে আল্লাহ আকবর সুহান আল্লাহ নবী আর বলেছেন গার্ডিয়ান হন যদি আপনি আপনি এটা করতে পারবেন আমার তো মনে খুব আশা ওয়ান অফ মাই ড্রিম আমি সবসময় স্বপ্ন দেখি আছে কেউ না কেউ এদের স্পন্সার হয়ে যাক এটা আমি খুব চাই এটা আপনারি আপনারটা হলো প্রাইমারি আপনারটা হলো মেইন আপনি আল্লাহর নবী যে জাননাতে থাকবেন ওই জাননাতে আল্লাহ নবীর এত কাছে থাকতে পারবেন আল্লাহর নবী হলেন দিন মিথ্যা কথা বলেন নাই কোনদিন মিথ্যা করেন এরকম টেতিম নাই আমি কি করব। আপনার আত্মীয় মাঝে যদি না থাকে তাহলে প্যালেস্টাইনে বহু ইয়াতিম আছে তাহলে আপনার সোমালিয়াতে অনেক আছে শত শত দেশ আছে যেখানে দেখাশোনা করার কেউ নাই আপনি সেখানে একজন ইয়াতিমকে স্পন্সর করেন তাতে করে কি হবে আপনি রসুল্লাহ আলাইহি ও সঙ্গে জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি মানুষ রসুল আলহাসাল স্পেসিফিকলি এই ব্যাপারে কথা বলেছেন এবং রসুল্লাহ আলাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং বলেছেন যারা তোমরা ইয়াতিমের দেখাশোনা করবে আর বলেছেন যে ইয়াতিমের মাল যেন আপনি নিজে কুক্ষিগত না করেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে গ্রামে দেখবেন যে বাবা মারা গিয়েছিল ছোট থাকতে মিলে তারা করে নিয়ে যায় না যায় এরকম কেউ করতে পারে না এই আল্লাহ আল্লাহ ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে বলছেন ইয়াতিমদেরকে তাদের মাল দিয়ে দাও থাকতে হয় কর্কশ ব্যবহার আমরা কেউ না করি এ সম্পর্কে কথা আরো আমাদেরকে বলতে হবে কথা শেষ নয় কিন্তু আমাদের ব্রেকের সময় হয়ে গেল Time for a very short break. We'll be back soon after break. Stay in front of television screen. Our television report. We'll be back soon after break. मुस्लिम अबर्जन के इसलमे दावा दीबारे बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती इबने अबुल्लाहू अनहू होते যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হয় হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छहल्लम कथा हादिस एर इतिबमयर क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस ফেরতম ইয়াতিমের মালটা একটা বড় আমানত এই সুরার মধ্যেই আসছে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমর করতেছেন নির্দেশ দিচ্ছেন ওয়ার্ডার করছেন কি ওয়ার্ডার সে যখন বড় হবে তার সম্পত্তিকে আপনি ফিরিয়ে দিবেন হ্যাঁ আপনি বলবেন যে সে যখন ছোট ছিল তখন আমি তো লুক আফটার করেছি আল্লাহ এ কথাও বলে দিয়েছেন যে তুমি যদি আসলে অভাবই হ যদি তুমি অভাবী হও তোমার নিজের সম্পত্তি নাই তাহলে করতে না। আপনি বলবেন আপনি অতটুকুন সামান্য পরিমাণ নিবেন যেটুকু আপনার প্রয়োজন বেশি নিতে পারবেন না বলা তাকে ইয়াটিমরা বড় হয়ে যাবে তার আগে নিজে বেশি বেশি করে খেয়ে ফেলি নষ্ট করে ফেলি কাজে লাগাই ফেলি জমি কিনে ফেলি আল্লাহ করে যেন তেন ভাবে তার বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তো সব নিয়ে যাবে তখন তো আর আমরা পাবো না এখনই যা সময় খেয়ে নি এটা জায়জ নয় যদি কোনো ইয়াতিমের গার্ডিয়ান গরীব হয় দরিদ্র হয় তাহলে তার জন্য সামান্য পরিমাণ খাওয়াটা যা যতটুকুন পর্যন্ত তার জন্য জরুরি আর বাকি সে খেতে পারবে না এটা তার জন্য তার জন্য হালাল হবে না তোমরা নিজেদের খারাপ মাল দিয়ে ভালো মালটা নিতে পারবে না এরকম বহু মানুষ করেছে ভাতিজা হলো এটিম বা ভাতিজি হলো এটিম তো জায়গা ভাগ করার সময় জায়গার খারাপ অংশ যেখানে গাছপালা কম ওইটা ওকে যেটা জমিনে ধান হয় না ওইটা তারা নিক যেটা ভালো ধান হয় ফল মূল বেশি হয় ওইটা আমরা নিব এটা আপনি করতে পারবেন না অথবা আপনার যেই মাল আছে এটা খারাপ মাল ইতিমের মাল ভালো যে আমরা চেঞ্জ করে নি তোর তো লাগে না আমার তো বেশি লাগে আমি তোরটা নিয়ে নি তুই আমার টানে না এটা জায়জ হবে না আপনার জন্য কোনো অবস্থা জায়েজ হবে না আপনি মনে করেন গরু আপনার একটা আছে তার একটা আছে তার গরুটা ভালো আপনার গরুটা খারাপ বললেন তোর তো গরু লাগে না তুই আমার খারাপটা টানি আমি তোর ভালো টানি এটা যায়জ না আপনার জন্য আপনি এটা করতে পারবেন না পরিবর্তন করবে না আবার অনেকে খুব বুদ্ধিমান বলে যে ভাগ্য করিয়া লাভ কি তোর মাল আমার মাল একসঙ্গে থাকুক সঙ্গে রাখে আপনি ইয়িমের মাল তো করে ফেলেন খেয়ে ফেলেন নষ্ট করে ফেলেন फ्ट कर नियम भागा भागीम सबको जो बड़ो बाबा माँ तुम्हारे गार्जियन छोड़ तुम्हारे मामा हिसेबर चाचा हिसेबी तुम्हार हिसेबा जेको कैपासिटी छावे तुम बड़ो तुम्हारे बुझे ना हो আর আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ করেন দেখাশোনা করলেন যিনি আমাকে সারা জীবন সবকিছু দিলেন আমি তার সঙ্গে ভালো ব্যবহার করি তো ভালো ব্যবহার তো আপনি এমনি পাবেন ব্রাদার্স সিস্টার্স আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে এতিমের মাল খেয়ে আপনি করতে যাবেন কেন যারা এরকম ইয়াতিমের মাল ও ভাবে খায় ইয়া আকুলো নী বুতুন নারা। তারা পেটের মধ্যে জ্বলন্ত অঙ্গার জাহান নামের আগুন খাইল দুনিয়াতে পেটের মধ্যে তারা আগুন খাইলো না আর জাহান নামের আগুন তাদের অপেক্ষায় সম্মানিত ভাই বোনেরা তাদের সহায় হয়েছেন আর আল্লাহর নবী আমাদেরকেও তাদের সহায় হতে বলেছেন তাহলেই আমরা ভালো মানুষ আর আপনি যখন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন দাদা তাকে লুক আফটার করলেন জন্ম হলো এতিমের পরে ডাবল ইয়ীম হয়ে গেলেন আল্লাহর নবী মাও চলে গেলেন অল্প বয়সে থাকলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ দেখাশোনা এই জীবন কষ্টের জীবন। কত কষ্ট আল্লাহ নবী করেছেন তিনি বাবাকে দেখলেন না মায়ের আদরও বেশি দিন পেলেন না আপনি দেখেন আপনার যতই কষ্ট হোক আপনি গিয়ে যখন আপনার মায়ের চেহারাটা দেখবেন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে আর আপনার মাও আপনার চেহারা যখন দেখবে তার মনে সব কষ্ট দূর হয়ে যায় এটা হলো মা এবং সন্তানের সম্পর্ক আলিহাস মাও চলে গেলেন মা ডাকিম ডাকতে পারলেন না আল্লাহ নবীন ছিলেন তো হালিমা তো কাছে আসলেনের এরপরে তো মা চলে গেলেন আর কাকে মা ডাকবেন হালিমাকে তিনি মা ডেকেছেন দুধ মা এই তো আল্লাহ আল্লাহ আপন মা চলে গেলেন পুরো সমাজের রেসপন হলো তাদেরকে দেখাশুনে করবে বর্তমান সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন এতিম আছে আপনি চিন্তা করে দেখেছেন সিরিয়াতে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে যাদের বাবা নাই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা শরণার্থী শিবিরে তারা হয়ে ফিলিস্তিনের কত হাজার হাজার ছেলে বাংলাদেশে কত শত শত মানুষ হয়ে গেল রাজনৈতিক সংঘর্ষে মানুষ মারা যায় এমনি মারা যায় দুর্ঘটনায় মারা যায় স্বাভাবিক মরণ হয় এত মানুষের দেশ ইন্ডিয়াতে কত এতিম আপনি ইয়ীম খানা দেখলেন আকশি খান আল্লাহ আপনাকে হেদায়েত করু এইম খানা হলো আপনার নবী যে এরা ওই আল্লাহ এদের মর্যাদা আল্লাহ লোকজন করে ওই সমস্ত গুলো মুবারক চ্যারিটি যারা সঙ্গে কাজ করেমদেরকে আল্লাহর দিন শিখায় মুসলমান বানায় ইয়াতিমদের লেখাপড়া শিখায় ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেশনাল বানায় এই সমস্ত আল্লাহর দিন আমাদেরকে শিখাতে হবে আর তাদেরকে বলতে হবে তুমি একজন তুমি আল্লাহর নবী রিপ্রেজেন্ট করো যিনি একজন হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি তোমার রোল মডেল তুমি তার মতো হতে হবে অনেক অনেক কিছু আমি যা করেছি তার থেকে অনেক বেশি করেছে মোবারক হয়ে যাবে আল্লাহ আপনাকে সব দিবেন ইয়িমের হক আমরা আদায় করব। ইয়াতিমের মাল আমরা লুক আপটার করবো যেমন ভাবে নিজেদের মাল লুক করি দেখাশোনা করি সমান ভাবে আমরা ইয়াতিমের মালকেপ্টার করবো আমাদেরকে এখানে বলছেন আর যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে নিয়ে নেয় ভক্ষণ করে তারা কবিরা করে বড় গুণা ইনাহ তারা অনেক বড় ইসমান কবিরা বড় গুণা কবিরা গুণা তারা করে আল্লাহ তাদেরকে জাহান নামে শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা হতে পারি আর আল্লাহ এত কাছে যেন আল্লাহ তাদের থাকার তৌফিক দেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য পিস আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবাহ আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রসপারিটির সঙ্গে আল্লাহ তালা আপনাদের সবাইকে রাখুন আর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরকম আর দুটো জিনিস করতে হবে এভাবে মানুষের জীবনের মধ্যে আল্লাহ খুবই পছন্দ করেন না কেননা আল্লা সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 To get टू गेट कन्विन एंड डायल कर डर जकिर के प्रति शनिवार रत साढ़े सात टाइम पुनः सम्प्रचार सकाल साढ़े नशे